আন রোজা রাখার জন্য উত্তম শেহরী হল খেজুর আবু রহ বর্ণিত তিনি নবী করিম সাল্ল আলহ ও থেকে বর্ণনা করেছেন নবী করিম সল্লাসাল্লাম বলেছেন প্রকৃত মুসলিম ব্যক্তির রোজা রাখার জন্য উত্তম শেহরি হল খেজুর সোনান আবু দাউদ হাদিস নম্বর দু হাজার তিনশো পাঁচচল্লিশ এই হাদিসটিকে শহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ১৩ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক মুসলিম ব্যক্তির রোজা রাখার জন্য উত্তম সেহরি হল খেজুর তাই খেজুর দিয়ে অথবা খেজুর সহকারে সেহেরি খাওয়া মুস্তাহাব বা উত্তম কিন্তু এই সন্ন্যতটি হতে অনেক লোকই বেখিয়াল। এবং তারা মনে করে যে খেজুর শুধু রোজা ইফতার করার জন্য সন্নত দুই খেজুর হলো একটি কল্যাণকর ফল তাই খেজুর দিয়ে অথবা খেজুর সহকারে সেহরি খাওয়ার বিষয়টি হলো কল্যাণের উপর কল্যাণ লাভ করা কিংবা বরকতের উপর বরকত লাভ করা তিন সেহরি খাওয়ার বিষয়টি অন্যান্য এবাদত ও সৎকর্ম সম্পাদন করার কাজে সহায়ক হয় তাই মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন সর্বদা সেহেরি খাওয়ার বিষয়ে তৎপর থাকে বেশি খাদ্য গ্রহণের মাধ্যমে যেমন সেহেরি খাওয়া হয় তেমনি অল্প খাদ্য গ্রহণের মাধ্যমেও সেহেরি খাওয়া হয় সুতরাং যেমন খেজুর খাওয়ার মাধ্যমে সেহেরি খাওয়া হয় সে রকমভাবে এক ঢোক পানি পান করার মাধ্যমেও তা হয় তবে খেজুর দিয়ে অথবা খেজুর সহকারে সেহেরি খাওয়ার বিষয়টি হল সর্বোত্তম সেহেরি